পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সর্বত্রই আজ মুসলমানদের উপর চলছে চুলুং নির্যাতন আর নিষ্পেষণের মুসলিম নারী শিশু ও বৃদ্ধদেরও রেহাই নেই জালেমদের নৃশংস পাশবিকতা থেকে বিশ্বের বিভিন্ন মুসলিম জনপদে পরিকল্পিতভাবে কায়েম করা হয়েছে ত্রাসের রাজত্ব মুসলমানদের অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে পঙ্গু করে দিতে হাজারো চক্রান্তের জাল বিস্তার করা হয়েছে ব্যাপী। অস্ত্রের জোরে মুসলিম দেশ সমূহে আগ্রাসন চালিয়ে লুটে নেওয়া হচ্ছে মূল্যবান প্রাকৃতিক সম্পদ পাশ্চাত্যের কালো থাবার বিষাক্ত নখরে জর্জরিত বিশ্বের বিভিন্ন প্রান্ত মুসলিম জাগরণের নতুন যে ঢেউ আন্দোলিত করেছে সারা বিশ্বের মাজলমানদের যে ঢেউ শক্তি সঞ্চয় করে থেয়ে আসছে ক্ষুদা শক্তির ধ্বংস রচনায় তাকে শুরুতেই থামিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসাবে ইরাক আফগান সুদান লেবানন ফিলিস্তিন, চেচনিয়া, সোমালিয়া কাশ্মীর জিনজিয়াং আর মিন্দাও সহ অনেক জায়গায় আজ মুসলমানদের রক্তের স্রোত বইয়ে দিচ্ছে আল্লাহর দুশ্মনেরা এ বিষয়কে অবলম্বন করে হাসান সাংস্কৃতিক গোষ্ঠীর এবারের পরিবেশনা रक्त जाए। इलामामी संगीतेर एक अनबद्य ऑडिओ अलबाम रक्त नदी बोले नदी